झुंकी आ शरीय परिभाषा बै उल गर बेजेसा कर तरझे ढोकार झुंकी आभ नोसानर झुँकी आता तो गारंटी नहीं लाभ है एम व्यवसा रसुल्लाम करते निषेध करवसा करते निषेध कर हादिसे आ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 বাচ্চা দেবে সেই বাচ্চা মাদা নয় মাদিও হতে পারে মাদি হলে লাভ বেশি তাই না মাদির দাম বেশি তো এইভাবে ঝুঁকি থাকে এই শ্রেণীর ধোকামূলক ব্যবসা ইসলামে জায়জ নয় কেতা অথবা বিক্রি ক্রেতা উভয়ের কিংবা একজনের ধোকায় পড়ার আশঙ্কা থাকে এমন ব্যবসা ও লেনদেন শরীয়তে বৈধ নয় এই শ্রেণির অতিরিক্ত কারবার যে উদাহরণ দিয়ে বলা হলো আপনাদেরকে আবার বলা হচ্ছে একটা হচ্ছে মুখাবাড়া মুখাবাড়া কাকে বলে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 এই ক্ষেত্রে তার জন্য যায়েজ না কাফিলের জন্য বা স্পন্সরের জন্য জায়জ নয় যে এভাবে ফিক্সড করে পয়সা নেবে বরং ক্ষেত্রে কি করতে পারে ওই যে পার্সেন্টেজ যে লেবার থাকবে যে কর্মচারী তার থাকবে তার কাছ থেকে একটা পারসেন্টেজ নিয়ে সে খেতে পারে এছাড়া নির্দিষ্ট ফিক্সড করে খেতে পারে না আকাশে উড়ন্ত পাখি পানিতে মাছ মেশ পালেলের পিঠে থাকা পশম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 আগে বিক্রি করতে নিষেধ করেছেন বাকি কথা বলবো কাছে থাকুন সাথে থাকুন প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম যে কারবারে ধোকামূলক ঝুঁকির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 লেবারকে ছেড়ে দেন এবং বলুন সারাদিন সে যা কামাই করবে তার একটা পারসেন্টেজ আপনার অর্ধেক একে তিন একে চার সমস্যা নেই যাতে চুক্তি হয় আপনারা রাজি হয়ে যাবেন আপনার জন্য হালাল কিন্তু ফিক্সড করে নেওয়া হালাল না আকাশে উড়ন্ত পাখি পানিতে মাছ মেশপালের পিঠে থাকা পশম ভেড়ার পিঠে লোম আছে ভেড়ার পাল আছে বলা হলো কি যত লোম আছে এত টাকার বিনিময়। আপনি জানেন ভেড়ার পিঠে কত লোম হবে ওই যে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 বিক্রি করে অনেক সময়ে পাকা খেজুর হিসাবে বিক্রি করে তো রসুলাম সবুজ অবস্থায় তার মানে যখন তার পরিপক্কতা আসে না লাল অথবা হলুদ হয় না তার আগে বিক্রি করতে নিষেধ করেছেন কেন না ঝুকির আশঙ্কা আছে নাহা আনিয় তার মানে খেজুর লাল কিংবা হলুদ হওয়ার আগে বিক্রি করতে নিষেধ করেছেন আর কোনো শস্য সাদা হওয়ার আগে মানে পেকে যাওয়ার আগে বিক্রি করতে নিষেধ করেছেন ওয়াই মানাল আহা এবং সম্পূর্ণ দুর্যোগ থেকে এখন নিষ্কৃতি এবং অব্যাহতি পেয়ে গেছে এই যখন জানবেন তখন বিক্রি করার অনুমতি দিয়েছেন ওয়া নাহ মুস্তারি যে বিক্রি করবে তাকেও নিষেধ করেছেন যে ক্রয় করবে তাকেও নিষেধ করেছেন কি জন্য যাতে করে আমার মুসলিম এক উন্নতি লাভবান হবে আর একজন ক্ষতিগ্রস্ত হবে এটা চান না সবাই উন্নতি সবাই মুসলিম সবাই ভাই ভাই क्या एकजन अपरजे माल अन्या भाव खाता होते रसल्लाम निषेध कर दिएाना व्यवसा चुक्ति निर्दिष्ट लाभ ग्रहण कर जेमन एक जन के अर्थ दिए व्यवसा करते दिए ये व्यवसा चुक्ति का मेहनत प्रत्येक मासे एत टा लाभ दीते हैं दोकान खुले दिल टा दिए एक दोकान खुले दिलम দিয়ে বললাম দোকান তুমি চালাবে দোকানের দেখশোন তুমি করবে পুঁজি আমার কিন্তু প্রত্যেক মাসে আমাকে পাঁচ টাকা করে লাভ দিতে হবে যায় যা না যায়জ কেন এতে ধোকা এবং ঝুকির আশঙ্কা আছে পাঁচ টাকা লাভ আপনার নাও হতে পারে কোনো মাসে বিক্রি বেশি কোন মাসে বিক্রি কম এরকমও হতে পারে এইভাবে আপনি ফিক্সড করলে এই রকম ব্যবসা যায়জ না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 অপরকেও করবে না নিজেও ক্ষতি করবে না অপরেরও ক্ষতি করবে না এমন হিসাবপূর্ণ ব্যবস্থা ইসলামে আছে যে ব্যবস্থা অনেকে জানেই না অথবা মানেই না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এখন কিছু সময় আছে যদি প্রশ্ন থাকে আমার একটা বিষয় জানার আছে ব্যাংক কিংবা মাইক্রো কোম্পানি যেগুলি সুদের ওপরে নির্ভর করে সেক্ষেত্রে সেখানে কি জব করা প্রযোজ্য হবে আমরা এই আলোচনা ধারাবাহিকতার এক পর্বে বলে এসেছি যে যে কোনো প্রতিষ্ঠান সুদি কারবারে চলে যে প্রতিষ্ঠানের শুধু সুদি কারবার চলে সে প্রতিষ্ঠানে জব করা যায় নয় কারণ তাতে অন্যায় কাজে সহযোগিতা হয় আল্লাহ তালা বলেছেন ওয়া তাআনু আলালা তাআ আল আলাল তোমরা ভালো এবং সৎকর্মে পরস্পর সহযোগিতা করো আর অন্যায় কাজে পাপ কাজে পরস্পর সহযোগিতা করো না সুতরাং যে অন্যায় কাজে সহযোগিতা হবে সে অন্যায় কাজে রকম জব করা কোন রকমের চাকুরি করা কোন রকমের সহযোগিতা করা এমনকি ভাড়া দিয়ে পর্যন্ত গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ভাড়া দিয়ে আপনি তার সহযোগিতা করতে পারেন না সুদি কারবার একটা প্রতিষ্ঠান চলছে আপনি জানেন আজকাল তো বহু চিট ফান্ড অমক তমক চলছে সেগুলো সব সুদের ওপরে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 সেই সব ফ্যাক্টরিতে বা তাদের কোন রকম সহযোগিতা করে আপনি জব করতে পারেন না হালাল পথ আপনাকে ইখতিয়ার করতে হবে আগে থেকেই চাকরি যখন নেবেন তার আগেই আপনাকে চিন্তাভাবনা করতে হবে আর যদি নিয়ে ফেলেছেন তাহলে আবার সেখান থেকে বেরিয়ে এসে অন্য চাকরি খুঁজতে হবে চাকরির অভাব না ইনশাআল্লাহ যে আল্লাহর কাছে রুচি অনুসন্ধান করবে আল্লাহ তাকে রুচি দেবেন আল্লাহ তালা তৌফিক দেন ওসল্লাহ নবীন মোহাম্মদ ওলা আলহি ওসাহাবিহি আজমাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি